কতদাহ রহমতুল্লা আলাই হতে বর্ণিত তিনি বলেন আনা সিবনু মালিক রজুল্লাহ তালাহু বর্ণনা করেছেন যে নাবী সাল্লাহ আল্লাহ সালাম একই রাত্রে সকল স্ত্রীর নিকট গমন করেছেন ওই সময় তার নজন স্ত্রীর ছিল